صلى الله <تصفيق> على محمد صلى الله عليه وسلم <تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين المبعث فينا رحمة للعالمين যে প্রান্তে যে দেশে যেখানে বসেই পৃষ্ঠি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ সাথে সাথে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আলমিনের কাছে চলে যাওয়া পর্যন্ত সামগ্রিক এই জীবনের প্রত্যেকটি অধ্যায়কে যথাযথ জানা এবং বুঝারায় আমাদের সকলকে তার হাবিবের পবিত্র জীবন তার হাবিবের জীবনের পবিত্র মুহূর্ত তার হাবিবের জীবনের পবিত্র দিন মাস আর বছরগুলোকে যথাযথভাবে চেনে বুঝে তার অনুকরণ অনুসরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন আর বন্ধুগণ এটা আমাদের নিজেদের জন্যে কল্যাণ আমাদের নিজেদের জন্য প্রয়োজন আমাদের নিজেদের রব্বুল আল আমিনের গুলাম হওয়ার জন্য প্রয়োজন আল্লাহর এই বাদতের জন্য প্রয়োজন শুধু তাই না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যেও সিরাতের আঙ্গিনায় জীবনের পবিত্র অধ্যায়গুলোকে জেনে নিয়ে আমল করার মানসিকতা আমাদের সকলকেল করিমের ভাষায় অর্থাৎ যারা কথা শুনে এবং এর উত্তম ভালো বিষয়গুলোর উপরে আমল করে অনুসরণ করে তাদের মধ্যে আমরা মুহাম্মাদুন ধারাবাহিক ভাবে পৃথিবীতে আগমনের পূর্ব থেকে নিয়ে পৃথিবীতে আগমন জন্ম আর দুধপান আর দুদ্ধপানের জন্যে মাক্ষাতুল মোকার নিজের পিতৃ ভিটা থেকে আরবের তৎকালীন ঐতিহ্যের বাস্তবতায় বিশুদ্ধ আরবি ভাষা চর্চা করার জন্যে এবং আরবের কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে সুন্দর এবং জীবনের সহায়ক পরিবেশে বেড়ে ওঠার জন্যে স্বাধীন মরুজীবনের যথার্থ শুদ্ধ চেতনায় বেড়ে ওঠার জন্যে আল্লাহ তার হাবিব হাম্মদুর রসুল্লাহ সাল আলী হসাল পানের ব্যবস্থা করে দিয়েছিলেন হালিমাতু তাই ফের বনিসের হালিমাতিয়া ঘরে আর তার মোহাম্মদ জন্মের পর প্রথমে তার মায়ের তারপর উম্মে আইমানের তারপর সোয়াইবাহ এই তিনজনের দুদ্ধ পানের পর চতুর্থ হালিমাতু হালিমতুসাদিয়া রদিয়াল্লাহ তালা গৃহে পেরিত হয়েছিলেন আর হালিমাতু সাদিয়া। রাদি আল্লাহ তালহা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পুরনো দুইটি বছর দুধ পান করিয়েছেন তার মানে জন্মের পরে মায়ের তারপরে বাকি সাত দিন বা দশ দিন বা বারো দিন বা নয় দিন পান করেছেন উম্মে আইমানের দুধ অথবা তো আইবার দুধ তারপরে চতুর্থ হালিমাতো সাদিয়ার কুরে পেরিত হয়েছেন আর টোটাল পূর্ণ দুই বছর দুধ পান করেছেন মোহাম্মদ করালেন সিরাতের অতি প্রাচীন মৌলিক কিতাবগুলোর বর্ণনা মতে প্রতি ছয় মাস অন্তর অন্তর তিনি মহম্মদুল সাল্ল আলী নিয়ে মক্কায় যেতেন তার মাকে দেখিয়ে আনার জন্যে রসুল সাল্ল নিয়ে যেতেন আবার ফিরে আসতেন মা নয়নের পুতুলি আদরের দুলাল দেখে দেখে তৃপ্ত হতেন আর ধাত্রী মাতার কাছে ফিরিয়ে দিতেন দুধপাত কমপ্লিট করে সুন্দর সুস্থ স্বাস্থ্যবান দেহের অধিকারী হয়ে বেড়ে ওঠার জন্য মোহাম্মদ উম সাল্ল আলী ওসাল্লামকে লালন পালনের বিশেষ করে দুধপান পান করান এই দুইটি বছর হালিমাতু আর আদি আল্লাহ নিজে जर गर्वजात सतान चेह बदर दुपान कर स्नेह दिए भलोबासा दिए हालीमस्ल्ला एक पुत्र तीन कन्या तीन कन्ार मध्य सबार बड़ चार सतान सवार बड़े सैमा मुहम्मद सल्लाह आसमी कूले का बहन करबी के कूले का बहन कर सत आठ बचर बालिका हवार कारण आसली হালিমাতুসাদিয়ার এই সাত আট বছরের মরুর বালিকা জানতেন তার কুলে বিশ্বনবীন বন্ধুকানের মধ্যে যেমন তিনি দুধ পান করাতেন হালিমাতুসাদ তারই কর্বজাত পুত্র আবদুল্লাহকেও দুধ পান করাতেন হাম্মদুল সাল্লি হোসাল্লাম তাই দুধ পান অবস্থায়ও কেবল একটি দুধ থেকেই পান করতেন দুটি পান করতেন না অন্য সব স্বাভাবিক বাচ্চা বা শিশুদের মতো ছিলেন না মোহাম্মদ সাল্ল বরং ব্যতিক্রম সাল্লকে নিয়ে তাদের ঘর আনন্দে সমৃদ্ধিতে অভাবমুক্ত সচ্ছল হয়ে পরম সুখী পরিচালিত হচ্ছে রব্বুল আলমীর নিয়ামত রহমতুল্লাহ আলমী তার ঘরে লালিত পালিত হচ্ছে তাই তো কোনো এক কবি সুন্দর করে বলেছেন হালিমাতুসাদিয়ার বিহে রসুল সাম যখন লালিত পালিত হতেন বিশেষ করে তার বড় কন্যা সাইমা রসুলসমকে কুলে নিয়ে আদর করে গান গাইতেন আর এই গানের আরবি শব্দগুলোকে কবিতার আকারে এইভাবে বলেছেন কবি সাইমা বলতেন বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক চিরতরুণ চিরকিশোর চির মধুর রূপ হয় যেন সে নেতার পায় যেন সে মান শত্রুতা হার ধ্বংস হোক ঘুচুকা কল্যাণ মোহাম্মী আমরা যারা মানব আমরা যারা আদম আলিহ সালামের সন্তান আমরা যারা হাওয়া আলিহা সালামের সন্তান প্রত্যেকেই মায়ের গর্বে নির্দিষ্ট প্রক্রিয়ায় পৃথিবীতে জন্ম নিয়েছি محمد صلى الله عليه وسلم ما آر بابا محمد صلى الله عليه وسلم تار مائر غرب بابا آر اوشتك جن مونيه چن جبابي شابابيك بابي عامرائي جن مونيه چن شترن مائر غرب تویری هوا دهو ابن الله سبحانه وتعالى نيرده شه اي دهر مده آشا پران با روح اي دو تیر شمن نوئي ما نفس مطمئن نفس नफसेमारा नफसे नफसे जो व्यक्ति नफसे मुतमा के अग्रगण्य कर सामने आगए से प्रतिष्ठित है भलो है और जे नफसेमारा के अवलम्बन कर सामने आगे खाए कल जैविक चाहिद केवल विश्राम से नगद अन्या अपराध नहीं व्यस्त होदय थे अनुधावन करते चक्षु थे देखे ना कान थकते सुनते पाए সে গরু ছাগল ভেড়া বরং এর চেয়ে অনেক অনেক বেশি নিকৃষ্ট যারা তাদের জন্য নির্ধারিত ট্রেনিং ফরস করেছিলেন তার নাম রোজা বা সাওম রোজা বা সাওম মানেই হলো খাওয়া যাবে না পান করা যাবে না জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না নিয়ন্ত্রণ করা সংযম আমাদের জন্য বছরে একবারই। সংযমের ট্রেনিং রব্বুল আলমিনের ভাষায় অতীতের সবার উপরেছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সও ফরস করা হয়েছিল যাতে তোমরা সবাই তাকে আবর্জন করতে পারো প্রত্যেকের সাথে একজন কারিনা রয়েছে যে কারণে সঙ্গে থাকা ওই দুষ্ট আর হৃদয়ের মধ্যে কু আকাঙ্ক্ষা রিপু বারবার বারিত হয়ে দুটি মানুষকে প্ররোচিত করতে তাকে অন্যায় অসত্য মঙ্গল অকল্যাণের কিন্তু বন্ধু রসুল হাসেমের সাথে যে দুষ্ট ছিল সে রসুল হাসেমের প্রভাবে নিজে ভালো হয়ে গিয়েছে হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রসুল সাল্লাম বনি আদম হওয়ার কারণে মানব সন্তান হিসেবে জন্মের কারণে তার নাফস ছিল আল্লাহ সুহানতলা চাইলেন রসুল সাল্লী ওসাল্লামের হৃদয়ের সাথে জোরে থাকা ওই নফস রুহের সাথে নফস যা তাকে তার ভিতর থেকে আলাদা করে দিতে বিচ্ছিন্ন করে দিতে রবুল আলমিন আর তাই মোহাম্মদুল সাল্লী ওসাল্লামের বক্ষ বিদীর্ণ করালেন তার ফেরিস্তা জিবলিল আলী সালামের মাধ্যমে রসুল স্লামের জীবনে ওপেন হার্ট সার্জারির এই যে ঘটনা তাকে বলে সাক্ষুসাদার বাংলায় আমরা বলি সিনা সাপ সর্বপ্রথম মোহাম্মদ সল্ল আলী ওসাল্লামের জীবনে শাক্ষসাদর হয়েছে তার চার বছর বয়সে গৃহে লালন পালনকৃত অবস্থায় আর তা কিভাবে হালিমাতুসাদিয়া নিজেই বর্ণনা করছেন হালিমাতুসাদিয়ার সুসংকে সাথে করে নিয়ে মক্কায় চলে গেলেন তার মায়ের কাছে ফিরিয়ে দিতে কিন্তু তিনি নিজেই বলছেন তিনি তার স্বামীর সাথে পরামর্শ করে চাচ্ছিলেন না রসুলকে রেখে আসবেন কারণ যে শিশুর লালন পালনে তারা এত আনন্দ পেয়েছেন এত মজা পেয়েছেন এত সমৃদ্ধি পেয়েছেন এত সৌহার্দ্য পেয়েছেন এতটা অভাবমুক্ত ধনাঢ্য জীবন তারা পেয়েছেন সুতরাং স্বাভাবিকভাবেই তার প্রতি ভালোবাসা আগ্রহ ছিল তাই তিনি মক্কায় গেলেন গিয়ে বিভিন্নভাবে রসুলের আম্মা আমিনাকে উদ্বুদ্ধ করলেন আবার তাকে ফিরিয়ে দিতে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করলেন বললেন সুন্দর করে চাইলেন পাশাপাশি ভাগ্য তার পক্ষে যে ওই সময়ে মক্কায় মহামারী ছিল তাই আমিনা নিজের আদরের দুলালকে নিজের হৃদয়ে ধারণ না করে ওই অসুস্থতা মহামারী থেকে বাঁচায়া সাদিয়ার অতি আগ্রহকে বাস্তবে সম্মান দেখাতে আবার দিয়ে দিলেন সাদিয়া হালিমাতুসাদিয়া রাদিয়া তালুমকে নিয়ে শিশু নবী মে মক্কা থেকে নিয়ে আবার এই প্রসঙ্গ নিয়ে কথা বলছি Misconceptions about religion get enlightened witness dr. Zakir naik in a battle of words dekhun shammukh shamore prothi riosh potibar ratnao taay aap puno shamprachar shakal kshay dosh taay peace tv bangladee Allahumna sadi muhammad sallallahu alayhi wa sallamir moni buktar shuhayb তার স্বচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কল্যাণকর তার ওপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেই মুসলিম চতুর্থ মন গড় অধ্যায় একশো আটত্রিশ কোথা থেকে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে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 इतिबृत्तीमयमिकाश परवर्ती अनुष्ठानी যে ব্যক্তি নফসে করে সামনে আগায় সে প্রতিষ্ঠিত হয় ভালো হয় আর যে নাফসে আম্মারাকে। অবলম্বন করে সামনে আগায় সে কেবল খায় কেবল জৈবিক চাহিদা পূর্ণ করে কেবল বিশ্রাম সে নগদ হয় অনুধাবন করতে পারে না। চক্ষু থাকতেও সে দেখে না কান থাকতেও শুনতে পায় না সে গরু ছাগল ভেড়া বরং চেয়ে অনেক অনেক বেশি নিকৃষ্ট যারা ইমান আনে তাদের জন্যে রব্যামিন্মারাকে দমন করে নিয়ন্ত্রণ কোন সংযম আমাদের জন্য বছরে একবার এই সংযমের ট্রেনিং রব্বুল আলমিন ফরজ করেছেন ভাষায় অতীতের সবার উপরে কামাকুতি বা আল্লা কুম্ আল্লা তোমাদের উপর যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা সবাই যে কারণে সঙ্গে থাকা ওই দুষ্ট আর হৃদয়ের মধ্যে কু আকাঙ্ক্ষা রিপু একত্রিত হয়ে দুটি মানুষকে প্ররোচিত করতে তাকে অন্যায় ও সত্য মঙ্গল অকলের কিন্তু বন্ধু জন্মের কারণে তার আল্লাহান চাইলেন রসুল সাল্লী ওসাল্লামের হৃদয়ের সাথে জোরে থাকা ওই নফস রুহের সাথে নফস যা তার ভিতর থেকে আলাদা করে দিতে বিচ্ছিন্ন করে দিতে রবুল আলমিন আর তাই মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের বক্ষ বিদীর্ণ করালেন তার ফেরেস্তা জিবরিল আলী সালামের মাধ্যমে রসুল হাসেমের জীবনে ওপেন হার্ট সার্জারির এই যে ঘটনা তাকে বলে সাক্ষুসাদর বাংলায় আমরা বলি সিনা সাক সর্বথম মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের জীবনে শাক্ষু সদর হয়েছে তার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 এত মজা পেয়েছেন এত সমৃদ্ধি পেয়েছেন এত সৌহার্দ্য পেয়েছেন এতটা অভাবমুক্ত অভাব মুক্তা পেয়েছেন সুতরাং স্বাভাবিক ভাবে বিভিন্ন ভাবে রসুল সের আম্মা আমিনাকে উদ্বুদ্ধ করলেন আবার তাকে ফিরিয়ে দিতে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করলেন বললেন সুন্দর করে চাইলেন পাশাপাশি ভাগ্য তার পক্ষে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 স্বাভাবিকভাবে দুই বছর হওয়ার সাথে সাথে রসুলসাল্লাইসালাম অনেক কিছু বুঝতে লাগলেন আর বয়স যখন বাড়তে লাগলো তিন সাড়ে তিন হলো চারের কাছাকাছি তখন তিনি কেবল ঘরে থেকে একা একা খাবেন এমনটা না করে একদিন তিনি নিজেই জানতে চাইলেন হালিমাতুসাদিয়ার কাছে যে তার দুধবাই আব্দুল্লাহ কোথায় যায় হালিমাতুসা সাদিয়া বললেন সে তো বকরি লালন পালন করতে যায় সাগল ছড়াতে চায় মোহাম্মদুল সাল্লা আগ্রহ প্রকাশ করলেন তার দুধবাই আবদুল্লার সাথে যেতে গেলেন সত্যি মুহাম্মাদুন সাল্লিমী মোহাম্মদ যাচ্ছেন টি কেমন করে একদিন দুধবাই আবদুল্লার সাথে তিনি ছাগল চরাচ্ছেন মরুর প্রান্তরে হঠাৎ করে দুইজন আগন্তক আসলেন এসে তাকে কাছে ডাকলেন তিনি গেলেন তাদের কাছে তারা তাকে পরম ভালোবাসায় শুয়ে দিয়ে তার বুক ছিড়ে ফেললেন আর এই অবস্থা দেখে আব্দুল্লাহ ভয় পেয়ে চিৎকার করে নিজের বাড়ি ফিরে গেলেন কে তার মা বাবাকে বললেন আমার ওই দুধ তো কেজনে এসে বুক ছিড়ে ফেলেছে মনে হয় তাকে হত্যা করে ফেলেছে তাকে হত্যা করতে পারে এমন দুঃসাহস কারণাই তাকে হেফাজত করেছেন আর এই যে ঘটনা ঘটলো সাদিয়া। দৌড়ে আসলেন সেদিন রসুল সাল্লাই বসে রয়েছেন বিপর্ণ যেন তার চেহারা একটু ভীত কাছে এই যে ঘটনা হালিমাত বরাত দিয়ে সহিব বর্ণিত হয়েছে এইভাবে রসুলসাল্লা বয়স যখন চার বছর তিনি ছিলেন তার দুধ ভাই আবদুল্লার সাথে আসলেন জিবলিল আলী সালাম এসে কে কাছে ডাকলেন তিনি জিবর আলী ইসাল্লাম যিনি রূপে ধবধবে সাদা পোশাকে আচ্ছাদিত হয়ে আসলেন তার কাছে গেলেন তিনি তাকে শুয়ে দিলেন রসুলের বুক মুবারক ছিঁড়ে রসুলসাল্লামের কলিজা বের করলেন দিল বের করলেন বের করে সোনার পাত্রে রাখলেন এর পাশ থেকে কালো একটি অংশ বিচ্ছিন্ন করলেন এবং प्राण के दिल के कलिजा के स्वर्ण पत्रे रखा जमजमे पानी दिए धुए कलो अंशा आलदा दिए आर भुकएर ठीक ठाक दिल्स रद्द वर्णना कर महम्मद सलमीजे बक्ष विदीर्ण हवा शक्र तर पवित्र बुक मुबारक दाग डेके শাক্ষুস সদর হলো এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এক নম্বর কারণ হলো যে মোহাম্মদ প্রসারিত করে দিলেন। তিনি যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে পৃথিবীর অন্ধকার বিদূরিত করে সোনালী সমাজ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এই জন্যে তার হৃদয়টা অনেক প্রসারিত হওয়া দরকার ছিল রব্বুল আলমিন শাক্ষুস সদরের মাধ্যমে তা করেছেন কারণ সেইদনামুস আলী হিসালাম ফেরাউনের দরবারে যেতে গিয়ে দোয়া করেছিলেন রব্বিশ কথা বুঝতে পারে করলেন আর ওপর দিকে আল্লাহ নিজে মোহাম্মদ সাল্লাহ ইসলাম দোয়া করার আগে তার বক্যটা প্রসারিত করে দিলেন্লাহ শুধু তাই না মোহাম্মদ সাল বিশ্বের এক অপ্রতিদ্বন্দ্বী অভূতপূর্ব নেতৃত্বের জন্য দেহ এবং জ্ঞান দুটির অবিচ্ছিন্ন নেতৃত্বের জন্য তাই মহামসল্লাহুল আলমিন বিশ্ব নেতৃত্বের জন্য তৈরি করলেন শুধু তাই না যে ওহী রাখতে চেয়েছিলেন পাহাড় পর্বতে আকাশ আর জমিনে সবাই ভয় পেল বহন করবেন বিজ্ঞানের যত উন্নয়ন আর উন্নতি এর যাত্রাও শুরু হলো এর প্রথম ভিত্তি প্রতিষ্ঠিত হলো মোহাম্মদ পক্ষ বিধীর্ণ তথা অফেন সার্জারি বাস্তবতার মাধ্যমে তিনি একমাত্র সত্তা যিনি আকাশ জয় করে ভ্রমণ করে এসেছেন সুতরাং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 र्जित होमानता एचारित आलोचना शुनि धारा प्रोग्रामे सर चोक रख केवल मात्र पीछे जानून बिशेश के महान आल्ला कुरने उल्लेख कर सकाले पीट टी मारेज और डिवोर्सिंग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 जयंट डेक देख अर्धांगी नातिनी रविवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে সব দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজাম আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বীর অল অনুষ্ঠান জালসায় ও प्रति शुक्रवार रत साढ़े नटा पुनः सम्प्रचार सकाल आठटाएंगे बीस टी बांगल्